গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকুল হোসনা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো ওকুলাসে হোসনা ইসলামের সৌন্দর্য দেখেন তাহসাম ইসলামের সৌন্দর্যদের সাথে সুন্দর কথা বলিও না এই কথা আল্লাহ বলেন হোসনা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সাথে সুন্দর আচরণ কর সুহান আল্লাহ মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহ বলছে নাস। সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার দুনিয়াতে সবচেয়ে বড় অভাব এখন সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী হল শুধু নিজ দলের লোক এর বাহিরের লোকেরা সুন্দর ব্যবহারী না শুধুমাত্র নিজ ফেরকা নিজ গ্রুপ নিজ তয়ফা মানে আপনি ইসলামী হোক অন ইসলামী হোক যাই হোক মানে আপনার গ্রুপে ঢুকছে এই লোক আপনার থেকে সব পাওয়ার অধিকারী আপনার গ্রুপে নাই সালাম পাওয়ারও অধিকারী না দেখা যায় না। কারণ আপনি তার দলে ঢুকেন নাই মানে দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি যেটা ইসলামে হারাম নবিসাম বলছেন যে ব্যক্তি দলবাজি করে ফালাইসামিনা সে আমার উন্মতই না আল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে যারা আল্লাহর দিনকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা ফসাখায় বিভক্ত করে আল্লাহ বলতেছেন মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো সকল মানুষকে মুসলিম হোক অমুসলিম হোক নবী সাল জীবনে কারো সাথে খারাপ করছেন কোন মুসলিমের সাথে এমন কোনো নাই এই জন্য আল্লাহ রহমত আল্লাহ আপনাকে নরম মেজাজের অধিকারী বানিয়েছেন আপনি যদি কর্কশ বাসা হতেন আপনি যদি কঠোর মেজাজের অধিকারী হইতেন লানিক সমস্ত মানুষ আপনার থেকে দূরে সরে যেত কিন্তু আপনি এই এই নরম মেজাজের অধিকারী হওয়ার কারণে আপনি জীবিত লক্ষাধিক মানুষ তহিদে এসেছেন একমাত্র মোহাম্মদ রসুল বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবি নিয়ে তিনি হজ করছেন তাহলে এই লক্ষাধিক মানুষ তিনি জীবিত থাকা ২৩ বছরের লক্ষাধিক মানুষ নবিসামের দাওয়াতে তহিদে আসা এটাকে আল্লাহ এটা আল্লাহর বিরাট রহমত এটার মূল কারণ হলো লিন আপনি তাদের প্রতি নরম ব্যবহার করছেন সুন্দর ব্যবহার করছেন